أما রসলিমন सम्मानित दिनी भामली आल्लाब आलम प्रशंसा एयनबी सल्लाम सल सलम पर आज अठाईस सफर चौदहश चुआल्लिस सजी मोताब चौबीस सेप्टेम्बर दुहजार बस हमारे धारावािक आलोचना मनहाजे सलाफ बा सलाफे सलेहर मनहज मतदर्श सम्पर्के आज के पर्व नम्बर एगारो हमारे आलोचनार সালাফে সালেহিনদের যে আদর্শ তাদের নীতিমালা মানহাজের সালাফের নীতিমালা আজকে উনিশ নম্বর নীতিমালা মানহাজের সালাফের আলোচনা করব আর বিষ দুটো নিয়ে আলোচনা করব উনিশ নম্বরে সালাফে সালেহিনের মানহাজের নীতিমালা হচ্ছে যে আম্বিয়া রসুলগঞ্জ যুগে যুগে মানুষের সংস্কারের চেষ্টা করেছেন সংশোধনের চেষ্টা করেছেন সংশোধনের জন্য সর্বাত্মক মেহনত পরিশ্রম করেছেন ব্যক্তি জীবনের আর তারপরে পরিবার তারপরে সমাজ এইভাবে ব্যক্তি থেকে শুরু করেছেন ইসলাহে নাফস নিজেকে আগে ঠিক করেন তারপরে ব্যক্তি পর্যায়ে কাজ করেন ব্যক্তি ঠিক হোক আর কয়েক ব্যক্তি নিয়ে একটা পরিবার হয় একটা পরিবারে কয়েকজন থাকে তারা ঠিক হোক একটা পরিবার ঠিক হোক কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ গঠিত হয় কয়েকটা সমাজ নিয়ে একটা দেশ এইভাবে তারা ইসলাম বা সংশোধনমূলক কাজ বা সংস্কারের কাজ দিনের কাজ দাওয়াতের কাজ করেছেন তারা আহ্বান করেছেন মানুষের ব্যক্তি জীবনের সংশোধনের দিকে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এটা যে মানুষকে ঠিক করা মানুষের আকিদা ঠিক করা বিশ্বাস ঠিক করা মানুষের এবাদতবন্দিগি ঠিক করা এবং মানুষের আখলাখ চরিত্র লেনদেন চলাফেরা ঠিক করা তাদের মুখ্য উদ্দেশ্য বা তাদের উদ্দেশ্য এটা ছিল না যে ক্ষমতা হাসিল করতে হবে ক্ষমতা দখল করতে হবে আর ক্ষমতা আসলে সব ঠিক করে নেওয়া যাবে যখন হাতে ক্ষমতা থাকবে তখন ব্যক্তিকেও ঠিক করে নেব দেশের সব মানুষকেও ঠিক করে নেব আর পরিবার পরিবারকেও ঠিক করে নেবো সমাজকেও ঠিক করে নেব হ্যাঁ জনগণকে ঠিক করে নেব এটা কোনো নবীর রসুলগণের দাওয়াতের তরিকা ছিল না সুতরাং এইটি সালাহ সালাহিন সাহাবা ইকরাম তাবিম তাবা তাবিম তাদেরও লক্ষ্য উদ্দেশ্য নয় যে ক্ষমতা দখল করো তাহলে সবকে ঠিক করা যাবে ডান্ডা দিয়ে হ্যাঁ হোর্স করে না এটা তরিকা নয় এই তরিকা কোনো নবী রসুলগণ শেখার নেই শেষ নবীও শিখারনি সাল্লাহ আলিস আলিমুসালসাল্লাম এবং তার অনুসারী সাহাবাহিকেরামগণ যারা নির্ভেজাল অনুসারী তাবহিন তাবা তাবহিন স্বর্ণযুগের মানুষ তাদের এটি নীতিমালা ছিল না দলিল ইনশাআল্লা আলোচনায় আসবে তাই বলছেন দেখোক তারিখ তারিকাতুল আমি হিয়া ইসলাহ্নফুস আম্বিয়া রসুলগণের পদ্ধতি ছিল ইসলাহ্নফুস মানে মানুষের সংশোধন করা নার্স মানে ব্যক্তি ব্যক্তির সংশোধন এক একজন করে সংশোধন করা এটা হচ্ছে ভীদ ফাউন্ডেশান একজন একজন করে ঠিক করে সহজ একজন একজন করে ঠিক করা সহজ কিন্তু যখনই দুইজন তিনজন আস্তে আস্তে সংখ্যা বাড়বে তখন কঠিন হয়ে আসবে এবং অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে আমাদের দীর্ঘ সময়ে দাওয়াতের ময়দানে অভিজ্ঞতা অমুসলিম মুসলিম বেদাতি হ্যাঁ তিন রকমের যে ক্ষেত্র রয়েছে মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়ি আছে সামাজিক পাপে তিন শ্রেণীর মানুষকে দাওয়াত দিয়ে থাকি আমরা তো তার একশী হচ্ছে অমুসলিম অমুসলিমকে একা যদি কথা দাওয়াত দেন একা ডেকে বেশিরভাগ যে দেখা যায় ইসলাম কবুল করে নেয় কথা মেনে নেয় ভালো কথা যখন বলা হইলো ইল্লা মাসাল্লাহ যার অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে আর সে অন্তরকে একবারে বন্ধ রেখেছে না আমি ছাড়বো না আমার বাপ দাদা তরীকা আর আমি কোনো কথাই শুনবো না যে মোটেই মুখ খোলে না মোটেই কোনো কথা প্রশ্নও করবে না তাকে পারা যাবে না কিন্তু যেই ব্যক্তি একটু মুখ খুলবি বুঝছে মনোযোগী হচ্ছে শুনছে তারপরে আপনার কাছে কিছু প্রশ্ন করছে আশা করা যায় হেদায়ত হবে একজন থাকলে হেদায়ত সহজ হয়েছে অনেক জায়গায় দেখেছি কিন্তু যেখানে দু তিনজন চারজন অনেক সময় গিয়েছি তাদের রোমে গেছি পাঁচজন সাতজন একসাথে নিয়ে চলে এসছে অমসলিম যে থেকে ইসলামের কথা বলেন একজন ইসলাম গ্রহণ করেন কারণ একজন আরেকজনের তাকাচ্ছে একজন আরেকজনের তাকাচ্ছে আমি যদি ইসলাম গ্রহণ করি ওর মধ্যে দেখেছি দু একটা নমনীয় পছন্দ করে হ্যাঁ ইসলামের কথা বলি ভালো লাগছে কিন্তু ওর ওদের তাকাচ্ছে এরা কি বলবে ওর এদের সাথে বাস করতে হবে হ্যাঁ এদের সাথে কি করে চলবো এসব সঙ্গী এই সংসর্গ থেকে কি করে আমি বাঁচব এরা তো আমাকে কষ্ট দেবে ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম সমস্যায় অথবা লজ্জা কিন্তু একা একা হইলে ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে যখন একটা গ্রহণ করে নিয়েছে আর ছাড়া ছাড়িনি এরকম মনের অবস্থাটা হয়ে যায় অনেক সময় এইভাবে ঠিক যায় তাহলে যে কথাটি বলতে চাইছিলাম যে একজনকে জন দুইজন তিনজন দশজনের তুলনায় হেদায়ত করা সহজ বেদাতীয় যদি এক গোষ্ঠী থাকে পাঁচজন একসাথে এক রুমে বাস করে আর যে সবটিকে যদি একসাথে দাওয়াত দেন কেউ শুনবে না কারণ সবাই এক অপরের দিকে তাকাচ্ছে চক্ষু লজ্জা চাপ ভয় তাদের হ্যাঁ হ্যাঁ এদের কাছে আমাকে এক ঘরে করে দিবে আর যদি হয় তো অনেক সহজ হেদায়ত করা তো আমি আর আদর্শ হচ্ছে এসলা ব্যক্তির সংশোধন করা ব্যক্তির সংস্কার ওয়ালাই সার্জারি ওয়ার আসলতা ক্ষমতার পিছনে ছোটা নাই একে বলছেন ক্ষমতার পিছনে ছোটা নয় এটি হচ্ছে আম্বিয়ার রসুলগণের তরিকা এটি হচ্ছে আম্বের রসুলগণের এর ভেজাল অনসারী আর প্রথম সারির অনুসারী প্রত্যেক নবীর সাথী সঙ্গীগণ নবী সাল্লাহ আলী সালামের সাথী সঙ্গীগণ এই উম্মথের সবচেয়েতে শ্রেষ্ঠ ইসা আলি সাল্লামের সাথী সঙ্গীগণ হাওয়ারি ইন যাদেরকে বলা হয় তারা সবচেয়ে শ্রেষ্ঠ ওই উম্মের মুসা আলি সাল্লামের সাথী সঙ্গীগণ যারা ঘনিষ্ঠ তারা বাকি পরে পরে যারা এসে তাদের তুলনায় সবচেয়ে ভালো এইভাবে আর কি দলিল শুনেন যে ইসলাম শেখায়নি ক্ষমতা দখল করা তাহলে কি ক্ষমতার কি কোনো গুরুত্ব নেই গুরুত্ব আছে তো গুরুত্বটা আল্লাহ দিয়ে দিবেন যখন আপনি ব্যক্তির সংশোধন করবেন সব পরিবারের সংশোধন করবেন সমাজের সংশোধন করবেন দেশের অধিকাংশ মানুষ ইসলাম প্রিয় হয়ে যাবে আল্লাহর দিনকে ভালোবাসবে তখন এমনিতেই ইসলাম এই আইনের বাস্তবায়ন হয়ে যাবে হবে কারণ আপনাদের মাঝে থেকেই প্রতিনিধি যাবে ওই পার্লামেন্টে আপনাদের মাঝে থেকে আপনার বিভিন্ন যে আদালতগুলি রয়েছে বিভিন্ন স্তরের সেগুলিতে সেসব জজগলি হাকিমগুলি আর ব্যারিস্টারগুলি সব আপনাদের সমাজ থেকে ভালো মানুষগুলি গিয়েছে জি সুতরাং এমনিতে চলে আসবে এটি আল্লাহর নিয়ামত এই কথা সুর আল্লাহ বলেছেন ওয়াদ আল্লাহ আমানু মিন কুম আল্লাহ ওয়াদা করেছেন একটি নিয়ামত দিব তাহলে খেলাফতকে আল্লাহ নিয়ামত বলেছেন খেলাফতের পেছনে ছোটার কথা বলেননি এটি নিয়ামত দেব কিসের বিনিময়েদার হইতে হবে আমেলস সলে হাত আর নেকামল করতে হবে প্রথমখানে এই দুটো কথা শেষখানে আবার বলছেন আমার এবাদত করতে হবে সেরিক চলবে না হ্যাঁ সেরিক চলবে না যেমন আল্লাহর সাথে শরিক স্থাপন করা চলবে না তেমন নাস্তিকতা চলবে না তেমন সেকুলারিজম চলবে না হ্যাঁ তেমন পেট পুজারি হওয়া চলবে ইয়াবো দূনানি আল্লাহর গোলামি করতে হবে আুষ্য কোনো বিষয় আল্লাহ রবানু ফরোজ অজেব আদেই করতে হবে আদেশ নিষেধ মেনে চলতে হবে তাহলে আল্লাহ কি দেবেন নিয়ামত হেসবে লম ফিলাহ আল্লাহ খেলাফত দেবেন খেলাফতের জন্য ছুটা লাগে না হ্যাঁ বরং যখন ওই শর্তগুলি পূর করে আল্লাহ দেবেন এই জন্য হাম্বি আর নি ক্ষমতার পিছনে আর তাদের অনসারীরাও ছুটেননি ক্ষমতার পিছনে বরং যখন ব্যক্তির সংশোধন হয়েছে পরিবারের সংশোধন হয়েছে সমাজের সংশোধন হয়েছে মক্কা থেকে মোদিন আসার পরে সমাজের সংশোধন হয়ে গেলো ব্যক্তি তারপরে পরিবার তারপরে সমাজের সংশোধন হয়ে গেল তখন কেমনভাবে যে ইসলামিক স্টেট হয়ে গেলো মোদিনা বুঝতে পারবেন না হলে মোদিনার অবস্থা তার আগে নজরুল তার আগে মক্কার মতোই ছিল মক্কাই কাফরদের নেতৃত্ব মোদিনা কাফরদের নেতৃত্ব ছিল দলিল আবু সুফিয়ান রজিয়াল্লাহ তালান খুব বিলম্বে ইসলাম গ্রহণ করেছেন লম্বা হাদিস সহিব হিতে রয়েছে আমরা ইতা বলি মানে এই হাদিস নিয়ে আলোচনা করেছি বিস্তারিত তিনি যখন কাফের ছিলেন কুফরি অবস্থায় ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন রোম দেশে সামদেশে আর সেখানে রসইরুল্লাহ ইসলামের দাওয়াতের চিঠি পৌঁছেছে ঘটনা জানা আছে না এখন চিঠি কে পাঠিয়েছেন রসুরুল্লাহ ইসলাম তো এই যে যেই লোক চিঠি পাঠিয়েছে এই লোকের শহরে অবস্থান করে বসবাস করে এই রকম লোকের রেপোট আমি চাই বাদশাহ খোঁজ করতে বললেন যে দেখো তো দেখি মক্কার কোনো লোক ব্যবসা বাণিজ্যে এখানে সামদেশে এসে আছে কি না খোঁজ করতে বলতে পাওয়া গেল হ্যাঁ আবু সুফিয়ান এবং তার সাথে তার সাথীর সঙ্গে একটা বাণিজ্যিক কাফেলার দল তারা আছে যা সবকে নিয়ে আসা আমার দরবার রাজ দরবারে নিয়ে আসা হল হেরাকল টোম সম্রাটের দরবারে আর সব সংসদ সদস্য সব বসে আছে মন্ত্রীরা সব বসে আছে বড় বড় নেতারা বসে আছে তাদের সামনে আবু সুফানকে সামনে আর পেছনে বাকি আরবগুলো যে আবু সুফিয়ানের সঙ্গে তাদেরকে বসিয়ে দেওয়া হল আর বাদশাহ অনবাদককে দিয়ে দোভাষিকে বলিয়ে দিলেন যে দেখো এই লোককে বেশ কিছু প্রশ্ন করব যদি সত্য কথা বলে তো বলবে হ্যাঁ আর যে মিথ্যা বলে তো তোমার পেছনে বসে আছে বোঝানা মিথ্যা বলছে বলে দিল আর তারপরে জিজ্ঞাসা করা শুরু করলেন যে একজন তোমাদের ওখানে নতুন দিন নিয়ে এসছে নতুন ধর্ম নিয়ে এসছে তাকে কি আর তারপরে যেসব প্রশ্নগুলি ছিল তার মধ্যে একটি প্রশ্ন ছিল গোটা হাদিসটা কিন্তু এখানে নিয়ে আসা হয়নি কারণ ওই বিষয়টি ক্ষমতার বিষয়টি যে আমাদের মেন টার্গেট ক্ষমতা না মেন টার্গেট হচ্ছে ব্যক্তি জীবনের সংশোধন আর তারপরে তখন ব্যক্তি ব্যক্তি হলে পরিবার হবে আস্তে আস্তে পরিবার হলে তখন সমাজ হবে আবু সুফিয়ানকে সেই রং সম্রাটের জিজ্ঞেস করেছিলেন ধর্ম নিয়ে এসেছেন তিনি তোমাদেরকে বলছেন তোমাদেরকে আদেশ কি করছেন কাল আবু সুফিয়ান তখন আবু সুফিয়ান বলেছিলেন কৌলতু আমি কাবুস বর্ণনাকারী আবু সুফিয়ান বলছেন আমি বলেছিলাম মোহাম্মদ আমাদেরকে বলছে শিখাচ্ছে অবদুল্লাহ ওয়াহদা এক আল্লাহর ইবাদত করা তুষ্রেকু বেহি ইসাই তার সাথে কোনও কিছুকে শরিক করিও না এক আল্লাহর ইবাদত করো আর তার সাথে শরিক করিও না এ কথা তো আল্লাহ করছেন যে এটা করো তাহলে তোমাদেরকে খেলাফত দেবো নেতৃত্ব দেবো অত্রুকু মায়াকুলো আবা ও কোন তোমাদের বাপদাদা পুরোপুরুষ যা কিছু বলেছে আর বলছে যে দেব দেবীর পূজা করতে হবে এসব বাদ দাও ছাড়ো ওই আমরণ বিশ দুই নম্বরে আমাদের এক নম্বর তাহলে তৌহিদের শিক্ষা দুই নম্বর হচ্ছে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কিসের সলাতে নামাজ পড়ার সিদকে আর সত তার সত্য কথা বলবে সত্য আচরণ করবে অল আফাফ এবং সচ্চরিত্রের শিক্ষা দিচ্ছেন জেনা জেনাব্যাবিচারের কাছে যাবে না সচ্চরিত্রের শিক্ষা দিচ্ছেন আফাফ মানে হচ্ছে স্বচ্ছ ঋতুরের অধিকারী হওয়া অশ্বেলা এবং সুসম্পর্ক রাখার হ্যাঁ সেলা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখাকে সেলাতুল আরহাম বলা হয় আর সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাপমা বাপমা থেকে শুরু করে বাকি যত কেউ রয়েছে আর তারপরে আত্মীয় ছাড়া অনে অনাত্মীয় যারা রয়েছে তাদের সাথে সদ ব্যবহার করা সেলা সেলা মানে হচ্ছে রিলেশন সেলা মানে হচ্ছে সম্পর্ক সম্পর্কটা ভালো রাখবে যে কারো সাথে মোক্তাফা করে বখারি মুসলিম হাদিস বলছেন এই হাদিস প্রমাণ করে যে আবু সুফিয়ান এই কথা জানিয়েছিলেন যে নবী সালাম তাদেরকে দাওয়াত যদি তাহলে এই কথা বলতে আবশ্যান যে আমাদের ক্ষমতা নিতে চাইছে এই লোক মক্কায় আমাদের সর্দার নেতা অন্য কেউ আছে আর নেতৃত্ব চাইছে মোহাম্মদ সাল্লাম এই কথা বলতেন তাই না বলেছেন বলেননি আমি আজকে থেকে শাসন ক্ষমতা নেব এ কথা বলেননি তারপরে আরেকটি দলি কোরশ রা সিরাত্তনবীর শুরু থেকে যারা ধারাবাহিক আসছেন শুনেছেন কোরেশ রা ইসলাম যাতে মানুষ গ্রহণ না করে আর ইসলামের প্রচার প্রসার না হয় আর মোহাম্মদাম এই কথা একেবারে আর মোটেই না বলে এর জন্য আর তার সাথী সঙ্গীদের সংখ্যাও না বাড়ে এর বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছে প্রথম একটা স্টেজ ছিল হেউ প্রতিপন্ন করা দেখবেন আপনারা গোটা গ্রাম যদি বেদাতি মাজারপন্থী হয় পীরপন্থী হয় আর আপনি গিয়ে যদি বলেন যে এগুলো তো বেদাত নিয়ত পড়া বেদাত আর এই যায় না যে দ পড়া বেদাত এ সমৃদ্ধ মানে বেদাত মেলাত করা বেদাত ও সব বারাত বেদাত আর আপনাদের এই পীর মরিদি এগুলো তো ঠিক নয় তখন প্রথমখানে যেহেতু একাই আপনি আর সমাজে দুর্বল হয়তো আর্থিক অবস্থা ভালো না আর আপনার বংশ আপনার সাথে নেই অথ বংশ প্রভাবশালী নয় অনেক বংশই আপনার নিজের বংশের লোকই বিরোধী নাবিসাম এর বংশের লোকেরা বিরোধী ছিল মেজরিটি এত মক্কায় আবার অনেকে আছে যে বংশ পক্ষে আছে কিন্তু বংশ দুর্বল প্রভাবশালী হইলে খানিকটা চলে কথা চলে আমাদের সমাজে তাই না আপনার বংশ বড় সমাজে প্রবাজে কেউ কিছু বলতে পারছে না কিন্তু এই না কমজোর লোক আর বলছেন আপনি একজন দুজন মাত্র এইসব কথা বলছেন তো কী করবে প্রথম তুচ্ছতা ছিল্ল করবে হেউ প্রতিপন্ন এ করতে কাঁদে নিয়ে এসে এ দেখ দেখ কাঁদে নিয়ে চলে এসছে বলছে না এই যে অভাবই চলে এসেছে দেশে এই যে আরও কিছু কত কি দুটো কী বলবে তারপর পাগল হেউ প্রতিপন্ন করা তুচ্ছতা ছিল করা হেউ প্রতিপন্ন করা এটা একটা স্তর ছিল দ্বিতীয় স্তর যখন এটা করেও কাজ হয় না ইসলাম গ্রহণ করতে আছে লোক বাড়তি আছে তখন হ্যাঁ একটা পর্যায়ে ছিল যে প্রলোভন দিতে শুরু করল লোভ একটু টোপ দিয়ে রে কী রে কী ব্যাপার হ্যাঁ কথা বোঝা গেছে তো যদি দেখা যায় যে একটা হাফেজ সৌদি আরব থেকে হেদায়ত হয়ে গেছে যে একটা মাদ্রাসা পড়া কবি মাদ্রাসা পড়া বা কামেল পাশ মলবি সাহেব হেদায়ত হয়ে গেছে তো বলি যে তোমাকে গ্রামের মসজিদের এমাম মানিয়ে দিচ্ছি দশ হাজার টাকা বেতন দেবো এসব কথা বাদ দাও চুপ থাক আমরা যা করছি সেটাই করো আর চুপ একটা ভালো চাকরি পেয়ে গেলাম সুখ দেখি এটি তো চুপ হয়ে পারে প্রলোভন দিয়ে চুপ করিয়ে দেওয়া ওইটাতে যখন পারল না তখন কি করলো শাসন করা শাসনীয় আর ধমক চমক धमक चमक के कहना तक मारधर मारधरे जो क्या है ना तक खून कर समय खुन करलो तरह स्वामी यसर के अम्म बाप माँ शहीद कर लो सबेज अत्याचार एम क्यू ये मूल होता शेष करते हैं महम्मद साल्लाम के खुन करवे जे रात आल्ला हिजरत कर दिले पूरा मक्की जिंदगी तेरह बचरे तैना তো নবী সাল্লা সাল্লামকে এক পর্যায়ে তারা প্রলোভন দিয়েছিল ওঠে বা কালাত করেছিলেন নবী সাল্লাম নবী সাল্লিয়ামকে করে লোকেরা বলেছিল ইনকুন ইনকুন্তা ইনমা তরি দমিনে মালান হে মহাম্মদ তুমি ইসলাম ইসলাম ইসলাম করছো নতুন ধর্ম নিয়ে এসো বাপদাদার ধর্মকে তুমি মানতেই চাও না যেন আমার আমাদের বাপদাদা সব বোকা ছিল গালি দিচ্ছ তাদেরকে আমি বলবো কিন্তু যে এটা তীরে বলবে আবু হানিফুকে কাল দিচ্ছে আপনার কি আবহানি ফা গাল দেন না কোন কিন্তু বলবে যে ভক্তি করিও না এটা হয়ে গেল গাল দিচ্ছে করিও না দেবী কে গাল দিছে। আমাদের বাপ দাদা গাল দিচ্ছে কারণ দাদা ধর্ম মানতে চান এটা হলো গাল এটা মক্কার রীতিনীতি আসলে জি বাতেল থিওরি একই রকমের তুমি কি এই যে তুমি ইসলাম ইসলাম করছো এটা দিয়ে তুমি মাল পয়সা চাও জামানা তাহলে আমরা কালেকশন করছি লাখ লাখ টাকা কালেকশন করে তোমাকে ছেলে কিছু তো নাই তোমার জি দেখাশোনা করতেন নবিসাল্লামের আবু তালেম আবু তালেম অত্যন্ত গরিব মানুষ ছিল খুবই গরিব মানুষ ছিল দেখাশোনা করতে ভাতি মায়ের ছেলের মতো দেখাশোনা করেছেন। পয়সা থাকলে যে মানুষ এথিম প্রতিপালন করে এটা নাই কিন্তু এটা বাস্তব প্রমাণ একটা কাফের মানুষ আবু তালেম ন চাচা তারপরে নিজের ছেলে চাইতে বেশি হাঁধে মানুষ করেছে নবিসাল্লা সালাম এই যত সবচেয়ে হালকা হালকা আজাব তার তারপরেও সবচেয়ে হালকা আজাব ওকে হবে জাহান নামে পায়ের তলে একটু আগুন থাকবে তাতে মাথা ফুটবে আল্লাহ তো তাই করবো হাত রয়েছে। হ্যাঁ সারাফান না আর তুমি যদি আমাদের মধ্যে মান মর্যাদা চাও মান মর্যাদা চাও তাহলে তোমাকে এমন মানসম্মান দিব আর এমন মুকুট পরাবো যে তুমি আমাদের একদম নেতা সর্দার হয়ে যাবে এই বাক্যটি অন্য অন্য রেমায় তিনটি কথা রয়েছে হ্যাঁ নারী পাগল অনেক নেতা আছে না নারী কেলেঙ্কারিতে সব যেখানে সেখানে নারী মানে এত দুর্বল কিছু লোক আছে নারীদের ক্ষেত্রে ও যেখানে সেখানে ফেঁসে যাবে যেখানে সেখানে ফেঁসে যাবে ঠিক আছে না তোরা ভাবছে মোহাম্মদ দেখি প্রলোভন দিয়ে তুমি যদি একটি সুন্দরী রমণী চাও তাহলে তোমার পছন্দ তোমাকে তোমা বিয়ে দিয়ে দিচ্ছে কথা বলে তোমার সাথে ওকে বিয়ে দিয়ে দিচ্ছে হতে পারে এটার অর্থ সেটা অথবা অন্য কোনো মর্যাদা তাহলে অতিরিক্ত একটি প্রস্তাব এটি তোমার পরামর্শ ছিল আমরা কিছুই করব না তোমাকে এত মানসম্মান দেবো এই যে আর তুমি যদি রাজত্ব চাও সে আরবদের মধ্যে রাজত্ব ছিল না গোত্রীয় শাসন আর বংশের যে নেতা হইতো ওকে সর্দার বলতো নবুল শাসন মোদ্দান দাবদুল মোতালেম সরদার ছিল ভাবে। আর কিছু বড়ো আরো নেতা ছিল সাহেব আরবিআই সব হ্যাঁ ধরনের ব্যক্তি যারা প্রভাবশালী ওইনকুন্তহি মলকান আর যদি ইসলাম ইসলাম করার উদ্দেশ্য তোমার রাজত্ব হয় মাল্লাক না কালেই না তাহলে আমাদের সবার তোমাকে রাজা বানিয়ে দেব রাজা কিং বানিয়ে দেবে নী সাল্লা ইসলাম কবুল করেছিলেন যে কাজ হয়ে গেছে এটাই তো উদ্দেশ্য একামতের দিনের একামতের দিনের তর্জমা যদি নবীল এইটাই বুঝে থাকতেন যে ক্ষমতা একামতের দিন মানে ক্ষমতা এ কমদিন মানে ক্ষমতায় যে আমাদের দেশে ফানিরা বলছে তাহলে তো কাজ হয়ে গেছে এখানে তাহলে ওদিনে হিজরত করাও লাগতো না আর কোনো কিছু লাগতো না ওখানে প্রথম দিকে প্রথম পাঁচ বছরের মধ্যে এটা হয়ে গেছে কিন্তু প্রথম পাঁচ বছরের ভিতরে এই প্রলোভন জি বা তার আগেই ধরেন দু তিন বছর এরকম হয়ে প্রতিপন্ন করা আর তারপরে তখন প্রলোভনের যুগ শুরু হয়ে গেছে তাহলে তো ওই সময় তো তেইশ বছর মধ্যে তিন বছরই কাজ হয়ে যেত ইসলামের টার্গেট যদি ক্ষমতা দখল হইতো জামাতি এখয়ানিদের যে আদর্শ এবং ধর্মবিশ্বাস সেটা যদি ইসলাম হইতো তাহলে ওই তিন বছরই হাসিল হয়ে গেছিলো তাহলে আর বাকি বিশ বছর এত জেহাদ বৌধ রহদ খন্দক আর কত কি হোদ মক্কা বিজয় আর তারপরে হনাইন আর তায়েফ আর তারপরে তাবু কি সব কিছুই প্রয়োজন খাইবার আর মূতো আর কিছুই আসতো না এগুলো লড়াই আর কোন জেহাদের প্রয়োজন হইতো না চিন্তা করেন এই রিআটি কোথায় রয়েছে এই হাদিস সম্পর্কে বলছেন হাদিসটি হচ্ছে হাসান এর বিভিন্ন সূত্র রয়েছে এমাম আবি সাইবা রহমা উল্লাহ তার মুসান্নাফ নামক মুসান্নাফ ইবনাবি সাইবাত বর্ণনা করেছেন যাবে রাজি আল্লাহ তালাহি আর বেশ কিছু সূত্র যেহেতু রয়েছে সূত্রে হাদিসটি হচ্ছে সব মিলি হাসান এবং সিরাতের কিতাবাদিতে এটি নবীর জীবনের কিতাবাদিতে প্রসিদ্ধ ঘটনা জনবিশ্বাসী কাছে এই প্রস্তাব করেছিল মক্কর কাফেররা বিশ নম্বর সালাফে সালেহিনের মানহাজের মূলনীতি হচ্ছে যে দাওয়াত এবং শিক্ষা দাওয়াত এবং তালিম দাওয়াত আর তালিমে পার্থক্য কি একটি অপটির মধ্যে ঢুকে আছে দাওয়াত বলা যেতে পারে যে একটু ব্যাপক আর তালিম একটু ওর চাইতে খাস আমার খাস বলা যেতে পারে তালিম ধরেন মাদ্রাসার মতো শিক্ষা ধরেন মাদ্রাসার ভিতরে দাওয়াতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি তালিম শিক্ষা হ্যাঁ যে ক্লাসে ১০টা বছর পড়িয়ে ধরেন দাও দাওরাফারেক করছে অথবা ধরেন যে যেসব মাদ্রাসা যে নমিনী পড়ায় দশটা বছর বারোটা বছরে একটা একজন আলেম হেবেরই আসলে যে স্তরীর হোক না কেন ঠিক না তালিম ওখানে দাওয়াতি কাজের চাইতে বেশি কি হচ্ছে তালিমের কাজ হচ্ছে কিন্তু দাওয়াত কথাটি দাওয়াত ওখানেও দাওয়াত হচ্ছে এমন না যে মাদ্রাসার ভিতরে ওদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় না আখিদের দাওয়াত দেওয়া হয় না তার বিবাদবন্দীকে দাওয়াত দেওয়া না আখলাখ চরিত্র গঠনে দাওয়াত দেওয়া হয় না ছাত্র ওদেরকে দেওয়া হচ্ছে হচ্ছে না হচ্ছে না যদিও সেখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে তালিম শিক্ষা পক্ষান্তরে বাইরে মাদ্রাসা অঙ্গন ইসলামিক মাদ্রাসাগুলির বাইরে আপনার যে কোনো সমাজে এই যে সৌদি আরবের প্রতিটি দাওয়া সেন্টারে এখানে দাওয়াতও হচ্ছে আর তালিমও হচ্ছে শিক্ষামূলক কাজও হচ্ছে আর দাওয়াত হচ্ছে কিন্তু কোনটা বেশি এখানে প্রভাবশালী হ্যাঁ দাওয়াত কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য দাওয়াত দেওয়ার জন্য যতটুকু তালিমের প্রয়োজন শিক্ষার প্রয়োজন ওই শিক্ষাটুকু দাওয়া আপনাদেরকে ওই মাদ্রাসার মতো করে আপনার গ্রামার নাহ আর আর আরবি এত হাজার শব্দ মুখস্থ করো আরবি যেগুলো হচ্ছে ওয়ার্ড স্টক যেটাকে ইংলিশের ভাষায় বলা হয় যেমন আমরা ছোটতে বাঁকুড়ো তোলাতে মুখস্থ করেছি আবুন মানে এই আখন মানে এই আর অফতুন মানে এই আর ইমন মানে এই আর বিনতুন মানে আর এক শ্বাসে পঞ্চাশটা একশোটা বলে চলে গেছি শ্বাস যদি হ্যাঁ থেমে যায় তোমার ক্ষেত্রে ওই রকম শিক্ষাকে আপনাদেরকে দেওয়া হচ্ছে যে আপনাদেরকে পাঁচশো হ্যাঁ শব্দ অক্ষর মুখস্থ করে আসতে হবে হচ্ছে কিন্তু দাওয়াতি বিষয় সেখানে হচ্ছে আকিদার ইসলা সংশোধন এ বাদত বন্দীগিতে ঘাটতি না থাকে হারামে বিশেষ করে কাবিরা গুনার সাথে যেন সম্পর্ক না থাকে মুক্ত হয়ে যান কমপক্ষে সাগিরা হইতেই পারে মানুষের আর সেটা আবার অহরহ না হয় আখলাখ চরিত্রটা ঠিক থাকে মানুষের সাথে লেনদেন হ্যাঁ চালচলন এগুলো ঠিক থাকে স্বামী স্ত্রী আপনার যেন সম্পর্ক ভালো থাকে ছেলে মেয়েদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে আত্মীয়দের সাথে সম্পর্কে এগুলো শেখানো হচ্ছে এগুলো হচ্ছে শিক্ষাও আবার দাওয়াতও কিন্তু দাওয়াতের বিষয়টি বেশি ফুটে উঠছে তো বলছেন যে দাওয়াত এবং তালিমের প্রভাব পড়বে সমাজের সংস্কারে সালাবদের মানাজ হচ্ছে যে দাওয়াত এবং তালিমের মাধ্যমে কিসের ওপর প্রভাব ফেলবেন সমাজের ওপর প্রভাব পড়বে সমাজ একটা গ্রামের দিকে দেখেন যখন পাঁচ বছর আগে শুরু করেছেন আপনি সেখানে দাওয়াতের কাজ বা শিক্ষামূলক কাজ শুরু করেছেন তখন দেখা গেছে যে গ্রামে হয়তো জন মুসল্লি ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচ বছর পরে দেখছেন যে পঞ্চাশ জন একশো জন মুসল্লি দই অনেকে সুদ খেতো ঘুষ খেতো বেমানি করত আর শিরিখ করতো বেদাক বেদাত করতো মেলা কিছু ছেড়ে দিয়েছে সিরিপ বেদাত ছেড়েছে এটা হচ্ছে দাওয়াতের আসার মানে সুপ্রভাব তো দাওয়াতের প্রভাব পড়বে সমাজের ওপর আমাদের দামাবার কথা যদি বলি চোদ্দোশো বিশের মহরমে এখানে এসেছি আমি নাইনটি নাইনের আপনার তো আর আরবি মাস হিসেবে পঁচিশ বছর বা বছর হিসাবে পঁচিশ বছর হয়ে যাচ্ছে আর ইংরেজিতে এক বছর কাছাকাছাকাছি কমই হয়ে যাবে তো চিন্তা যখন প্রথম আসি এখানে তখন আমি শুধু খুঁজতাম যে দেখি সহি আকিদার একদি একটা লক্ষ্যই পাই কি না নতুন এসছি কাউকে চিনি দেখছি যে এই মসজিদে যে খাদেম পাক্কাতো বলি কি এম তো বললি একটা ইন্ডিয়ান একটা বাংলাদেশি আমাকে চেনানা যে আমি মাদানি চেনা নতুন এসছি মনে করছে যে কে না কে হয়তো তো গল্পতে গল্পতে একটু যখন পরিচয় হয়েছে বাঙালি ছেলেটার সাথে মল বিষায় ভাট পড়া তো ও বুঝতে পারিনি আমি মাদানি আমি বলিও নি আরও জিজ্ঞাসাও করেনি তো ভাবছে সাধারণ মানুষ হবে একটু হয়তো কিছু পড়াশোনা আছে একটু দায় আছে তখন তো বলছে যে এসা পরে আমাদের এখানে এই ইজতেমা হয় মজলিশ হালাকা হয় আপনি আসেন আমাকে বলছে কিসের ইজতেমা হয় তবলিগি ফাজাল আমল্যে বসে রুমে ওই যে খাদেম রুমে এই মসজিদ যে মানে এটা তো নতুন হয়েছে এটা পুরোনো যে একদম পুরোনো মসজিদ ছিল যেটা গার্ডেন মসজিদ বলে পরিচিত ছিল তার একটা ছোট্ট রুম ছিল ওই মসজিদে খাদেম তখন আমি ওকে বলছি তখন বোধহ জানুয়ারি আমি ইসলামিক সেন্টারে এসেছি আমাকে পেছে দু চার দিন দেখেছে নও পড়া আর দাওয়াত দিবসা আছে কে তবলিগি রেটি করে তবুলিগি ভাইয়া রেডি করে তা আমি বলছি যে আমি ইসলামিক সেন্টারে এসেছি ইসলামী সেন্টার তো বাংলা বিভাগে কেউ ছিল না তা আমি নতুন এসেছি আমরা শুরু করতে যাচ্ছি প্রতি মঙ্গলবার শুক্রবার ইসলামিক সেন্টারে আসি হা বড়ো বড়ো চোখ করে দেখছি প্রথম পেলাম খুব আর তুকবার থেকে একজন আহলে হাদি সালাফি দেহা করতে আসলো আমাদের তমিস ভাই এখন আছে তখন অন্য ব্যবসা করতে এখন অন্য ব্যবসা করত কী যে খুশি হলাম যে একটা দানা পেলাম কে হাব্বা আর ওই কি বলে এক দানা পেলাম হইল আলহামদুল্লাহ একটা পেলাম আর তারপর তার কাছে গাড়িও ছিল আর ছিলাম তখন একাই না ছেলে মেয়ে না পরিবার তো ছুটির একটা দিন আর যে ডাকবে সেই মাঝে মাঝে মাসা আল্লাহ পরিবার নিয়ে থাকতো বেশ আপ্যায়ন করতো জাহুল্লা খের তার ওই সান ভুলবো না চলেন গাড়িতে সব ছিল বেদাধী বোম্বাই থেকে এখানে এসেছে ওরা এসে এই পাঁচজন আলহামদুলিল্লাহ পাঁচজন পেলাম এই করে সব তারপরে পনেরো জন প্রথম দিন বক্তব্য শুরু করলাম জুমার পরে মাত্র পনেরো জন নিয়ে এর আগে অনেকবারই বলেছি মাত্র পনেরো জন নিয়ে জোয়ার পরে শুরু করেছি আর সে পনেরো জন বাড়তে বাড়তে একসময় তিনশো পার হয়েছে করোনা চলে আসলো তারপরে থেমে গেলো আর তারপরে করোনার পরে আবার একটা দুটো একটা দুটো করে শুরু করতে লাগলাম কারণ ভয়ে ভয়ে আমরা সেজন্য বেশি জানাই না গোপনে পাঁচজন দশজন নিয়ে করতে করতে আবার আলহামদুলিল্লাহ এখন দুশো পার হয়েছে গেছে গত সপ্তাহে দুশো পার হয়ে ঠিক না জি তো আলহামদুলিল্লাহ তো কি বলছিলাম যে দাওয়াতের প্রভাব সমাজের উপর পড়বে সমাজের পড়বে হাকিম বিন হেজাম যদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলছেন যে সাল তো রাসুল আল্লাহ রাসুল্লাহামের কাছে আমি আমার অভাবের কারণে কিছু চাইলাম এখন শাল সাল তো মানে দুটো জিজ্ঞাসা করা হয় আর ভিক্ষা করা চাওয়া হয় এই ভিক্ষুকে সাইল বল ভিক্ষুক তো তিনি তার অভাবের জন্য একটু স্বভাবটা কীরকম ছিল একটু চাওয়া স্বভাব ছিল খানিকটা চাওয়া ছিল অনেকের আছে অভাব থাকলে চট করে চেয়ে ফেলবে মানুষের কাছে আর অনেকে আছে মানুসম্মান নিয়ে মরে ও যদি না খেয়েও থাকে কাউকে কিছু বলবেন আর চাইব না অনেকে আবার এরকম আছে তো ইনি নাবী সুম কাছে চাইলেন বলছেন ফা তিনি আমাকে দিলেন নবী সাল চাইলেই দিতেন সোম্মা সালতু তারপর আবার চেয়েছেন যে যখন দিলেন আবার চাই আবার চেয়েছেন ফাতানি বলছে আবার দিলেন সোম্মা সালতু তৃতীয়বারও চাই না ফাঁতানি আবার দিলেন চাইতি আছে চাইতি আছে কিছু না কিছু চাইতে আছে সোম্মা কাল আর অসুর তারপর অসুর উল্লাস সাথে বললেন হে হাকিম হাকিম শোনো ইন্না হাজার মালাক হাজেরতন হলুয়া এই যে ধন সম্পদ পয়সা এটা খুব সবুজ হ্যাঁ চাকচিকময় আর খুব মিষ্টি মজা লাগে পয়সায় খুবই মজা লাগে পয়সা যে প্রাকৃতিকভাবে মানুষকে মজা লাগে এটা পরীক্ষা করার জন্য এক দু বছরের বাচ্চার হাতে একটা টাকা দিয়ে ছিল দেখেছি আমি পরীক্ষা করেছি ও কিচ্ছু বুঝে না টাকা কিছু তার উপর দিয়ে ছাড়া এটা হচ্ছে নেচার মানুষের জি পয়সা লোভী মানুষ কিন্তু লোভটাকে সংযত রাখতে হবে হালালে সীমিত রাখতে হবে আর খাই খাই খাই খাই করতে হবে না পরিতুষ্টি থাকতে হবে এগুলো হচ্ছে কন্ট্রোল করা নিজেকে আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি খুব মজা লাগে পয়সা কিন্তু ফামান হবে কিন্তু কেউ যদি নিজের অন্তরের উদার উদারতার সাথে দানশীলতার সাথে আল্লাহ দিয়েছেন দান করবো আমাকে আল্লাহ দিয়েছেন আরো কারো কাছে না দেবো মানুষকে আমিও খাওয় আরো কাউকে খাওয়াবো এই মন মানসিকতা নিয়ে যদি কেউ পয়সা গ্রহণ করে হাসিল করে ভোরে কালিয়ে তাহলে আল্লাহ বরকত দিবেন তাতে দেখেন যে খরচ করে আল্লাহ বরকত দেয় যে আল্লাহ দিয়েছেন আমি কুক্ষিগত করে কেন রাখবো অভাব এদেরকে আমার দুর্বল ভাই বোনেরা আছে তাদেরকে মানুষ করবো ইত্যাদি আবার এর বিপরীত অনেকে একটা বসে এদের ওদিক যেতে দেবেন না হ্যাঁ আমার পয়সা আমি কেন ওদেরকে মানুষ করবো ওদের খরচ করবো আছে না নেই এইরকমই আছে বরকত কার হবে যে খরচ করবে উদারতার ও তার সাথে অমান আখ শাফিন আফসিন আর যে লোভী হয়ে পয়সানে পয়সার জন্য অত্যন্ত উদ্গ্রীব লোভী লমিও বার এক লোভী বরকত হবে না যে পয়সার পিছনে ছুটবে পয়সা পালাইবে আর যে পয়সার উপরে একটু ভক্তি কম রাখবে পয়সা ওর দিকে ঝুঁকবে এটা হচ্ছে আল্লাহর নীতিমালা ওয়াকানাকালে যে একসবা ওই ব্যক্তি যেই ব্যক্তি বড় লোভী পয়সার সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন রোগীর মতো যে খাই কিন্তু পেট ভরে না খেলে তো পেটটা ভরে যায় পেটে তার বেশি আঁটবে না কিন্তু মন ভরে না যেটা কি বলা হয় খাই খাই মিটে না খাই খাই মিটে না মন ভরে না ওইরকম ইয়াদিস আরো শুনে রাখো হাকিম ওপরের হাতটা নিচের হাঁচার চাইছি অনেক ভালো তুমি যদি দিতে পারো এটা অনেক ভালো নেওয়ার চাই হাত পাতার চাইতে হাকিম বলছেন ভাববেন না যে মানে হয়তো এক মুষ্টি দিলেন দশ টাকা দিলেন পাঁচ টাকা দিলেন না আমাদের মত না চাইতে একটা উঠ ধরে দিস একটা উঠ নিয়ে যাও চাইতে আবার আর একটা উঠ ধরে দিস ধরে আরেকটা উঠে তিন তিন মারি একটা লোকের আর কয়টা বাহন লাগে একটা গাড়ি করবে একটা ছোট চাই একটা মাঝারি সাজে আর একটা আবার জিএমসি চাই ঠিক না লোভের শেষ মানুষ তো হাকিমের ঘোষ হয়েছে যে আমি আসলে বেশি লোভ করে ফেলেছি বলছি আল্লাহ বা আসক সে আল্লাহর কসম করে বলছে আপনাকে সত্য সহকারে আমি যতদিন এই দুনিয়া থেকে বিদায় না নিব না মরব ততদিন পর্যন্ত আপনার সাথে ওয়াদা করছি যে আমি কারো কাছে একটা পয়সাও চাইব না কারো কাছে আমি বিক্ষা না চাইবো না না এটা নবী সাহায্যের তরবিয়ত নবী সাহা মানুষ মানুষকে যে সুশিক্ষা আর এটা হচ্ছে দাওয়াতের বরকত এটা নাম বরকত দেখেন অনেক সময় হয় কি মানুষের দিনদারি তাকওয়া পরেজগাড়ি থাকলে এটা ছোট্ট কথাও মানুষ অন্তরে নেমে যায় হেদায়ত হয়ে গেল কিন্তু যেই ব্যক্তি দাওয়াত দেয় তার যদি দিনদারি তাকোয়াতে অভাব থাকে তো কথাতে তাসির থাকে না বেলা বড়ো বড়ো আলেম দেখেছি আর বড় বড় বক্তা দেখেছি দিনদারি তাকোয়াতে ত্রুটি থাকার কারণে তাদের তারা মানুষ হেদায়ত হয়নি হেদায়ত হয়নি রেজাল্ট অনেক ভালো ছিল পড়াশোনায় কিন্তু দাঁওতের ময়দানে নামতে পারেনি অথবা কোন রকমের বরকত দেখা যায়নি পয়সা হয়েছে কিন্তু দাঁওয়তে কোনো তাসির নেই বুঝতে পেরেছেন সুতরাং যদি আপনি চান যে আমি আপনার একজন দায়ী আপনার গ্রামে কি আপনি দায়ী আর কেউ আপনি সেইখানে ওখানে আমিও থাকবো না আর আপনার সাথে সিনিয়র যে ভাইরা থাকবে না আপনি যত ভালো মানুষ হবেন যত নেটনিয়ত রাখবেন তত বেশি আপনার কথাতে তাসির হবে সুপ্রভাব পড়বে তো সুফহান আল্লাহ একটি কথাতে দেখো পয়সা খুব কিন্তু সাদের মজা লাগে আর চাকচিক্যময় কিন্তু লোভ সামলে রাখবে পয়সার ক্ষেত্রে তারপরে খলিফা হইলেন সোয়া দুই বছর থাকলেন ইয়াদু হাকিম বিন হেজাম সবাইকে দিচ্ছেন কারণ অনেক ধন সম্পদ আসছে খেলাফতে মেলা ধন সম্পদ আসছে যেহাদের ময়দান থেকে আসছে তো আপনার গনিমাদ আর তারপরে আর সব যেসব খারাজ ট্যাক্স আসছে জিজি আসছে অভাব নাই বেতুল মালে ইসলাম দুনিয়ার উন্নতিতে বাধা নয় বরং দুনিয়ার আসল বরকত ইসলামে আছে এইটা জাহেলরা বুঝে না এইটা যারা সেকুলার তারা বুঝে না দুনিয়ামুখী তারা বুঝে না একজন দিনদার ঠিকই বুঝে মানুষের শান্তি আছে অল্পতে পরিতুষ্টি আছে খুব শান্তি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করুন আপনাকে সিদ্দিক রাজি আল্লাহ সবাইকে ডাক্তার নিয়ে যাও নিয়ে যাও হাকিমকে না কিছু না আমি অদা করেছি আমার নবীর দশ বছর বেশি সাড়ে দশ বছর উমার রাজি আল্লাহ তার জামানে আরো খেলাফু ধনী হয়ে গেছে ভাই তুল মালে ধন সম্পদের অভাব নেই অঠেল ধন তাকে ডাকতেন সবাই নিচ্ছে এই লোক নিচ্ছে না এখন আশেপাশে কিউ বিরূপ মন্তব্য করতে পারে আছে না যে দেখো সবাইকে দিচ্ছে কিন্তু দেখো হাকিমটাকে দেয় না গরিবটাকে দেয় না বলতে পারেনা পারে না গরিবটা গরিব হইয়াছে তখন উমার একদিন বলছেন দরবারেমিনাখছি আল্লাহ হাকিম এই হাকিম বিন হেজাম সম্পর্কে হাজাল ফাই এ ফাই এর অঢ়ল ধন সম্পদ আসছে আর তার যে অধিকার আছে হক আছে প্রাপ্য তা দেওয়ার জন্য বারবার তার সামনে পেশ করছে নিয়ে যাও নিয়ে যাও ফাইয়া বা ইয়া কিন্তু সে নিতে চায় না অস্বীকার করছে অস্বীকার করছে ভালো করে না সালামিয়ার জাহা কিমন আহাদ মিনান্নে বাদার সৌর তার মরণ পর্যন্ত আজীবন কোন ব্যক্তির কাছ থেকে একটা পয়সা নেই এটা হচ্ছে কি দাওয়াতের প্রভাব দাওয়াতের প্রতিফলন তো দাওয়াতের প্রতিফলন ব্যক্তি জীবনের উপর পড়বে পরিবার ওপর পড়বে সমাজের ওপর পড়বে আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে ঠিক করতে পারবেন না কেন যদি বাঁকা হয়তো আপনার ছেলে মেয়েকে কেন ঠিক করতে পারবেন না আর এই শিক্ষকের বিভিন্ন গ্রন্থ আছে কৌশল আছে কোরআনে মহাদিস তো আছেই কে কোরআনে মহাদিসের কথা গলি বিভিন্ন কৌশলে তাদের মগজে ঢুকাবার চেষ্টা করতে হবে তাদের কলবে অন্তরে নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের যেন তৌফিক দান করে তো এটি হচ্ছে সালাফদের মানহাজের মূলনীতি একটি বিশ নম্বর সেটা হচ্ছে দাওয়াত এবং শিক্ষার সুপ্রভাব পড়বে কিসের উপর। ব্যক্তি এবং সমাজের উপর আল্লাহ রব্বেরহমদেরকে তৌফিক দান করেন ও সাল্লু ওসালাম রবি মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি আজমাইন